যেখানে আরম্ভ হয় না একে দশটা ভাবে আরম্ভ হয়ে আমাকে আমি আপনাদেরকে বলি বাংলাদেশে ধারাবাহিক তাফসির সুরাত তাফসির আমার সার কারণে সব বক্তারা একা এত দুই এতে ওয়াস করছে ওগুলি ব্যাখ্যা আছে আমার তাপসির কিন্তু ধারাবাহিক ভাবে বাংলাদেশে সারা বাংলাদেশ সরাই গেছে আমার বারোখানা ধারাবাহিক সুরাত তাফসির পঁচাত্তর খানা কেসে বাংলাদেশ সাইড পৃথিবীর বারোটা দেশে চলে গেছে বলো সোহার তার মধ্যে সুরা ইস্যুবের কেসে আপনাদের অনেকের ঘরে আছে কি গান আসছে না যেরকম আছে না সুরে ইস্যু আপনাদের কাছে আমার সারা বাংলাদেশের কারণে এই সুরা ইস্যুবের পয়লা তাপশ্বীরা আমার যৌবনকালে ভোলা গভর্নমেন্ট হাই স্কুল ময়দানের দ্বীপ জিলা ভোলা আমি পড়াই লক্ষাধিক লোকের মধ্যে দশ দিনই তফসিল করছে বলেন সব হা পরের বছরে সুরেডার তফসির পটুয়াখালী আদালত পরা ময়দানে সত্তর থেকে পঁচাত্তর হাজার লোকের সামনে সাত দিনই করছে এর পরের বছরে সুরেডার তফসির বরিশাল জামিয়বদুল্লাহ মসজিদের সামনে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের মধ্যে পাঁচ দিনই করছিল এরপরের বছর এই সুরাটার তাপসির পারগোনা জেলার পাথর কাটা থানার হাইস্কুলের সামনে এই তিরিশ চল্লিশ হাজার লোকের সমাগমের মধ্যে আমি তিন দিনই করছি এই তিন দিনের কেসের ভলিউমে সারা বাংলাদেশ সরে আর পৃথিবীর আরো বারোটা দেশে চলে গেছে তাহলে সুরা ইউসুফের তাপসির উপরে লাগছে আমার দশ দিন নিচে লাগছে তিন দিন এখানে আলেমরা আছে। ওনাদের সামনে এখন আমি সুরসিল করবো এক মিনিটে বলেন সোনা হাতুফিল হয়েছে মক্কা নগরীতে এই সুরার মধ্যে একশো এগারোটি আয়াত এবং বারোটি রুকু রয়েছে এই সুরার সারা সংখ্য তফসির হলো ইয়াকব আলাম ইসুফ আলাইসলামরা আড়াইছে পাঁচচল্লিশ বছর পরে আবার পাইছে সুরা শেষ দেখলেন এক মিনিট লাগে বিধায় আমি যে সুরেটা আপনাদের সামনে চলে আসতেছি এই সুরেটার তা সেই সময় লাগবে এক সপ্তাহ আর উপরের সময় লাগবে পনেরো থেকে বিশ দিন এরপরও আমি চেষ্টা করব যতটুকু না বললেন আসলে অতটুকু বলার জন্য আপনাকে ঘাবড়িয়ে দিতেছেন বয়ফান পরে না ক্লাস শুরু হচ্ছে অকলে পড়েন বিস্মিল সকলে কিন্তু পড়ে নাই আমি দেখতেছি যারা পড়তেন ভাগ্যবান মা বাবার সন্তান যারা পড়েন নাই এক নম্বর কপাল পড়া ক্লাসে হাজির হয়ে ও গাড়ি দিয়েছে আল্লাহর হাবিব বলেন আল্লাহর একটি হরপকে যদি না বুঝে একে দশ বুঝে শুনে পড়লে কণ্ঠে এবং বন নিয়ে পড়লে আল্লাহ তোমার দশও দেবে না সত্তরও না আল্লাহ তোমার বিনা হিসাবে নিকি দিয়ে দিবে তাহলে পড়া বলল না সুপুরা থা পড়া লাগবে না কোন পক্ষে এই প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই বর্তমান যে ইরাক ইরাকের একটা শহরের নাম হলো বসরা এই বসরা শহরে একজন মহিলা আল্লাহ বাস করতেন তার নামের পয়লা অংশে আমি বলব শেষ আপনারা বললেন হজরত রাবিয়া যেরকম হজরত রাবিয়া খুব বড় অলিয়াল্লা আস্তে আস্তে বাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহমদুলিল্লাহ আল্লাহমদুলিল্লা আল্লাহমদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার রাবিয়া বসলি উল্লিহে আমার সময় রাবিয়ার বাড়ির দরদার মধ্যে ভিক্ষুপ ডাক দিল ইহম ডাক কানের মধ্যে গেল রাবিয়ার ছোট্ট মেয়ে এসে সাত বছর মেয়েটা গেটের মধ্যে দেখা কী চার কাছে যা বলো আমার কাছে যায় বলাম তিন দিন ধরে কিছু খাইলাম যদি থাকে আমার দুই খান রুটি দে। মেয়েটা ফিরে আসা বলে খায় না অজুভাষে একখান আপনি খাবেন একখান আমি খাবো এরপরে মা পেটে দুই মা পেটে দুইজন দুই গ্লাস পানি খেয়ে আমরা দিন কাটাইয়া দিব ধরে বলেন না বসে বললেন যা রুটি দুই ভিক্ষক রে দিয়ে দে এক গ্লাস পানি খাবে আর তারা দে আমি অজুভা শেষ করি একের বিনিময় দশ দুইয়ের বিনিময় বিশ খান রুটি আল্লাহ পাঠাই দিলে তারপরে আমরা নাস্তা করব বলে কেন বলে ইমানে কি মেয়েটা রুটি ভিক্ষুক দিয়ে দিছে ভিক্ষুভ পানি খেয়ে চলে গেছে শেষ করছে কাজের মেয়েটা দশ প্রান বিষয়া ঠাল আয়না পানি টেনি আয়না আম্মা আপনার আল্লাহ রসুন রুটি পাঠাবে রুটি কই একর বিনিময় দশ দুইয়ের বিনিময় বিষ খান দিলে আপনার নাস্তা করবেন রুটি কই আমার আল্লাহ করে বলেছেন আমার রসুল হাদিসে সাদ করেছেন এই দুজনের কথা কোনোদিন বিঠা যেতে পারে না আমার আল্লাহ বলছেন মান যা আল হাসানা তেফালাহু আসুরাম সালিয়া আমার রসুল ও বলছেন একের বিনিময় দশ বিদায় দুজনের কথা কোনোদিন মিল যেতে পারে না এই বলে মেয়েদের হাজির হলি অবস্থায় সামনে আমার আব্বা আপনার নাস্তা দিছে রাবি উপরে ডাকন সরাই একটা একটা করে আরম্ভ করছে গনে দেখে আঠারো খান সঙ্গে সঙ্গে ঢাকা করে নিয়ে যায় রুটি আমার না হিসাবে কল আমার রুটি আঠারো খন হবে না আমার আল্লাহ নিয়েছে ছেলের মা কো কি রে কীকে খুব খুশি হয়েছে গন দেখো আঠারো কন হিসাবে বলে গন্ডগোল এই জন্য রাখে নাই আমার সময় ছেলের মা কি আপনার না বলছেন রাবিয়ে বসির নাস্তা দেওয়ার জন্য আমি আঠারো খান রুটি দিয়ে নাস্তা দিছি রাবিয়ে বসরির হিসাবে বলে গণ্ডগোল এজন্য দিছে ছেলের বাপ অবশ্যই গন্ডগোল আমি তোরাগলির কলমের সাথে আল্লাহর আলুসের সাথে যোগাযোগ আছে মিয়ানে ইলে আমির খবর নেই মিয়ানে আসে কম আসুকের আর ফির টের ভাইনা আমি যে নিয়োগ করছি বিষ্ঠান দুটি দিয়ে নাস্তা দিব আল্লাহ সৈন্যা দিয়ে বসে কানে কানে বলে দিছি দিদি আর দুইজন নয় রাখবে না আর দুজন দিচ্ছে দিয়ে নিয়ে আসে ধরেন এখন হিসাব মিলছে কি দেখেন আল্লা রবি বলেন একটি হরফ যদি তোমরা না বুঝে পড়ো কমপক্ষে এক দশ পাবা বীর সী না পড়লে একটু সত্তর পাবা আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়লে আল্লাহ তোমার দশও দেবে না সত্তরও দেবেন না আল্লাহ তোমার ও আমার ভাইরা ও আমার বাবা জিনা একশো হাজার এক লাখ একশো লাখ এক কোটি একশো কোটিতে এক মিলিয়ন একশো মিলিয়নে এক বিলিয়ন একশো বিলিয়নে এক ট্রিলিয়ন এক ট্রিলিয়ন টাকা এক মাইল মধ্যে যদি সরা খেয়ে তিন মাইল উপর পর্যন্ত যদি উঠায় তো আঁটবে না পৃথিবীর মধ্যে ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই তখন হাফিসের তরদমা কম হবে একজন যদি আল্লাহর করানোর একটি হরফ না বোঝা পড়ে একে দশ বোঝাশোনা পড়লে একে সত্তর আবে ঘোড়া কণ্ঠে পড়লে আল্লাহ তোমার দশও দেবে না সত্তরে দেবেন না আল্লাহ তোমার ট্রিলিয়নের উপরে সবাব দিয়ে দেবে For an billahi astan to zul Quran bismillah ivo imanidu buru দে তার সে শুরু হলেও আপনাকে কারো কারো শো মধ্যে ঘুমও শুরু হয়েছে গুম আসতেছে আপনাকেও ঘুম আসে এটা দোষ না কারণ আপনারা আটকা সঙ্গে খেয়ে ঘুম আসলেন আর আমরা তো রাত্রে বারোটার মধ্যে শুইটি বাড়িতে দিদি আপনাদের ঘুম এসে যাওয়া একটু দোষ নয় এটা সম্পূর্ণ স্বাভাবিক আল্লাহ বলেন তিন প্রকারের চোখের জন্য আল্লাহ জাহানের আগুনকে হারাম করে দিয়েছেন এক নম্বর চোখ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানে পড়েছিল দুই নম্বর ওই চোখ যেই চোখের মধ্যে ঘুম এসে গেছে এরপরও আল্লাহ আল্লাহ রোসের কথা শোনার জন্য টেনে টেনে দেখে এ বাড়ি যায় না বলেন বিদে যারা চাহিচ্ছেন তারাও ভাগ্যবান যারা টানে টেনে দেখতেছেন আপনারাও ভাগ্যবান আর কবল বড় হলেও তারা বাড়ি ফিরিয়েছে পরেন জোরে কন বিষ মিল বিতাড়িত শৈতান থেকে আর লড়কে পানো চাই পরম করোনা দাতা দয়াদ্লার নামে জরালার নামে আর বিশিল্লা এবার ওরা উলিয়া ময়দানের যে দিন আল্লাহ হাকামুল হাকিমিন হবেন মাতার উপরে সূর্য হবে পায়ের নিষেধ তামার জমি হবে সম্পূর্ণ মানুষগুলির একটা ময়দানের মধ্যে আটকাই নিয়ে দহন নিজের হাকামুল হাকিমিন বলে দিবেন সর্বপ্রথম হাসন ময়দানে এক লক্ষ চব্বিশ হাজার নবীর কণ্ঠে বলে চিৎকার আরম্ভ হবে চোখ উল্টে যাবে আমাদের মতো লোকগুলি হুঁশ থাকবে না সেদিন হাসন ময়দানে তিন প্রকারের পতাকা উড়াবে এক নম্বর পতাকা উড়াবে নবীরা মোত্রে কবে আমার পতাকার নিঃশ্বাস দুই নম্বর পতাকা উড়াবে অলিরা আরম্ভ করবি সর্বপ্রথম নবীদেরকে বলবেন সাফাত করো নবীরা সফাত করার পরে ও লিদিকে বলেন তোমরা সফাত করো ও লিদি করার পরে আল্লাহ বলবেন ফিরে সদেবকে বিশ মিল্লা পাকালো ওদের কেন বলবে তারা দৌড়া দৌড়ি করে ক্লান্ত হয়ে আপনার মধ্যে বসে আছে আল্লাহ বলবেন তাদের কেন তারা ওই বিশ মিল্লা লেখাপড়াতাকা নিয়ে যখন আকামের সাহাকে মেনে সামনে আসবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোন দল তারা বলবে আমরা বিশ মিল্লার দল আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোন পার্টি তারা বলবে আমরা হইলাম বিশ মিল্লা পার্টি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সবখানে বিসমিল্লা বলে কাজ আরম্ভ করছি আল্লাহ রব আিন বলবেন যা ও তোমাদের মাফ করে দিলাম এবং প্রত্যেকে বারো লোকের সাফাৎ করার ক্ষমতা দিয়ে আব্বাস মামলা উলিয়া আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রমতুল্লা কথা বলো সোহা আর বলো সোহা হাদি বাঙ্গাল মর হম হযরত মালানা সাহেব দাদা মোর ভদ্রত মারানা হাফেজ আবদুল্লা জৌনপুর আলাই, ফাজা আল বিসমিল্লা কেতাবের মধ্যে লিখেছেন ব্যাস্তের মধ্যে যা রহমত নামে একটা পাহাড় হবে খেয়াল করেন তা সে রহমত নামে একটা পাহাড় হবে জাবানের রহমত পাহাড়ের সালাম নামে একটা শহর হবে সালাম শহরে বিল্ডিং হবে ওই বিল্ডিং এর একটা চার হাজার জানলা বন্ধ হবে তার যেকোনো জানলার খিলি টান দিলে সরাসরি আল্লাহ রবুল দেখা যাবে ওই কেবিনটার এমন সুন্দর সিটিং আর দিবেন এই চার হাজার জানলা দরজার দরজার দিয়ে ও সবসে ব্যস্তের মধ্যে হুর গেলাম গেলমান বালাখানা অট্টালিকা হবে বাইজন সবসে বড় নামাত বন্দা নিচ বি আল্লাহর আল্লাহবুলকে দেখবে আব্দুল্লাহ জয়পুরি রহমতুল্লাহ বলেন ওই কেবিনের মধ্যে আল্লাহ ওই ব্যক্তিরে থাকতে দিবেন। যে ব্যক্তি ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে বিষমিল্লা বলে কাজ আরম্ভ করছিল সবসময় বিষমিল্লাই খালি সে বলতো এই লোকটারে আল্লাহ ওই কেবিনের মধ্যে থাকতে দিবে বিষমিল্লা করতে পারবেন না যখন পারবেন না বলেন বিষ মিল pues Allah la জল জোড়ে Allah জোরে কন্ সবচেয়ে বড় বেসরকারি কর্মী হাটার এই চট্টগ্রাম ওই মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মরুম হাজরত মালানা জমিন সাহেব রহমতুল্লাহ আলাই যিনি কুতুল আলম মালানা গঙ্গুহির রহমতুল্লাহ আল খলিফা ছিলেন বাংলাদেশে গম্ভীর রহমতুল্লাহ আলাইন দুজন খলিফা একজন হলো মালনা জমেরউদ্দিন সাহেব হাটাদারি চট্টগ্রাম আরেকজন হল নৌজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলেন সাহেব একখান কিতাবের মধ্যে লেখাই হাসুর আল্লাহ রবুল্লা যখন ধরফাকড় আরম্ভ করে দিবেন একজন অপরাধীর দুই হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া ফেরিসটা যখন তারা লাগাবে ফিরিজটা যখন টানে আরম্ভ করবি আমার দিকে দেখছেন এইভাবে ফিরিস তার টান বেশি আল্লাহর দিকে এভাবে তাকায় থাকবে আর চর্বিয়া পানি সাথে থাকবে আল্লাহ রবুল আলমিন বলুন ফিরিস তার টান না আমার কি বলতে চাই বলছো ফিরিস্তারা রসিটা একটু ঢিল দেবে সঙ্গে সঙ্গে মুখ ঘুরে আল্লাহ ইনসব করো তুমি ব্যাংক ইনস্বি করে আমার যাহান দামে সাড়ে দুশো তুমি না বিস্মিল্লার মধ্যে নিজের রহমানুর রহিম ঘোষণা দিছ আমি কত বিসমিল্লা ঘোষি তুমি রহমানুর রহিম আল্লাহ ইয়া কেমনে তুমি আমার জাহান্নগের লাই দিলা বলে সব এ বলে যখন কান্দা আরম্ভ করবে তুমি রহমানুর রহিম আল্লাহ ইয়া কেমনে আমার রাহান্নগের রায় দিলা বিসমিল্লা বলছে তুমি রহমানুর রহিম মাল্লা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ দেখছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ফিরিস্তারা চাই না ওর হাতের বেরি ডাক আর যদি নাপনা আপনা করি আমার রহমানের পজিশন ঠিক থাকে না আর আমি বিস্মিল্লার উপরে দীর্ঘ আলোচনা করব না এখনই ক্লাস আরম্ভ হবে ইনসা জোরক ইনসা পুর সকলে আপনারা ভাগ্যবান লোক আমরা ষোলো বছর করে একটা ক্লাসে বসছি আর আপনাদের এখানে এমন লোক আছে যে মাদ্রাসা বারেন্দিও জীবনে হাটে নাই আরো কয়েকটি হুজুর আমরা যে মাদ্রাসায় পড়ছি সে মাদ্রাসা দিয়েছিল না দেখছেন কি সয়তাম মানে যখন আমরা কই যে মাদ্রাসা বারেন্দি নাই ক হ আমরা যে মাদ্রাসায় পড়ছি ও মাদ্রাসা বারেন গিয়েছিল না তা আঁট ভাগ্যবান লোক ষোলো বছর পড়া তপশ্রিক ক্লাসে বসতি আর মোট এক বছর না পড়ে ওই একই ক্লাসে বসতেন পড়বেন ও আবার ভাইরা ও আবার বাবা জিরা যদি আপনারা পড়েন একটা লাভ হবে কি জানেন এখানে বহু দূরের লোক আসতেন সিঙ্গারের কয়জন আমার সাথে দেখা করছে মানিকগঞ্জের কয়জন আমার সাথে দেখা করছে বহু জায়গার লোক এখানে আসছেন পঞ্চাশ মাইল দূরের থেকে যদি কেউ এসে থাকেন আপনি যদি আমার সাথেতে সাথে পড়ে আনেন আর তালিবুল আলমের দপ্তরে যদি নাম দেখতে পারেন আপনার আশা দেওয়ার বদল হচ্ছে আপনার আগমনের সম্মানার্থে আল্লাহ রবুল আলামিন পঞ্চাশ মাইল এলাকার সম্পূর্ণ মুহূর্তের কে চল্লিশ দিন পর্যন্ত খবরে আজ মাফ করে দেবে অকালে তু আসালামে কবরে কালকারি হাতে আর বাহিন আর এত কোয়া লাগে কা ফুটবল খেলা খেলতে যায় খেলা দেখতে যায় প্লেয়াররা কোনোদিন কয় না গোল উঠলে আপনারা গোল করেন কোনো দিন কয় না কিন্তু গোল উঠলে সকলে গোল গোল করে অস্থির এমনকি নিচে সিরিজে বসছে গোল গোল করে আজকালে আনন্দের সোটেক পাও শাসার কাঁধের মধ্যে উঠে দেয় সাফা আবেটা মোট করে ধরো কানে এটা বেয়া দিয়ে এটা আবেগ দেখছেন দু একজনে একবারে গোল কুটে কি কোনো হয় না প্লেয়াররা কোনোদিন কইসে এই গোল আপনার গেল কয়েন কইসে কোনোদিন কয় না আমরা কে বারবার কোয়া লাগে সত্তর বছর ধরে ওয়াজ শুনছে এখনো সোমান টাকা চেনে নাই কি শুনলেন দেখিস বারবার কব কর কয় জোরে করতে কোন আসতে কয় আসতে করতে করলে জোরে কি কী বিভূত বললাম আপনাদের ইন্ডিয়া এখানে সব আসছে না এখানে গরু যাবে করে নাই খাসির যাবে করে নাই খিচু দিউ হা এসে সব যে কাজ করলে সব ওই কাজ করা লাগবে আমি তো আপনাদেরকে বলেছি আল্লাহ দিয়ে দিবে জাগা মতো সোহান আল্লাহ ও আমার বাবা দিয়া এই টুকটুক করে সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি সত্তর বছর পর্যন্ত দৌড়ে যা ডালের সায়া শেষ হবে না আল্লাহ হাবিব সাহাবকে বলেন তোমরা যখন ব্যস্তের বাগানে যাও তোমরা ফল খাইও সবাই আমরা বলেন হাবিবল্লাহ হুজুরের দুনিয়া আমরা ব্যহস্তের বাগান কোথায় পাবো আল্লাহ বলেন ব্যস্তের বাগান হুজুর ওই বাগানের ফল কি আল্লাহ হাবিব বলেন ওই বাগানে বসে বসে সোহান আল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা ব্যহতের মধ্যে ওই ফলের কাজ হবে ডাল হবে দ্রুত গ্রামে গোড়ার পেটে গোড়ার থেকে আজকে তোমার সময় লাগবে সত্তর বৎসর বিধায় কোরালের মাছ জিকির মজলিশ বেস্টের বাগান ভালো যে লোকগুলি বসে আসেন আপনারা আসবেন নির্ভত অবলম্বন করে মনোযোগ দিয়ে বসে বসে শুনবেন আল্লাহ রবুল আলামিন ব্যস্তের বাগানে বসা মানুষগুলি ওই বাগানের থেকে উঠায়েনি এক কোনো দিনও জাহার্নার মধ্যে ফেলবেন না আপনাদের বৃহস্পতি মানুষ ছন্দ আছে ধরনের সন্ধ আছে কোরআনের মাহে জিকির মন্দির বেহস্তের বাগান আর ওই বাগানে তারা বসে থাকে ওরা মানুষ আর কবি কয় মধ্যে আল্লাহ বেহস্তের বন্ধনা দিচ্ছেন সব জায়গায় বলছেন যারা একবার ঢুকাবো তার আর কোনোদিন বাইর করব না শিউর সন্দেহ করেন না এটা বেহস্তের বাগান এই সন্দেহ করবেন না আপনি একজন মানুষ জোরে কান এখন আমি প্রশ্ন করবো উত্তর দেন ব্যস্ত মেছে সিগারেট খায় বিড়ি খায় এমন আগে তোর পরে গেছির মধ্যে একটা ধরান তাও সোজা করে না কাজ করে ধরায় শোক সায় না শোক বুঝা আর শোভা নাল্লা এমন টান দেয় কারণ তিন ঘন্টা কাজ হয়ে গেছে তো খুব জোরে টানবে আর হুজুরা বলি আর কত শুনছি বন্দি কি নাই গুণ আছে তো বানাই জানা আছে মানা নাই শোনা সে আমল নাই বলেন সোভাল আর জোর বলেন সোভাল এখন আমার শুধু পথে তাই বলে আমি কোথা আপনাদের উস্তাদ না আপনাদের ছাত্র কিন্তু আমি আপনাদের উস্তাদ না আপনাদের উস্তাদ আমার উস্তাদ এখান থেকে সাড়ে ছয় হাজার মাইল দূরে পবিত্র মন্দিরে মনে পড়ায় হ্রদায় পাকে সবুজ চাদর গাড়ি দিয়ে ঘুমাইয়ে রয়েছেন তিনি নিজেই বলেছেন ইস তুম আল্লা ও আমার অম্বতারা আমি সুতমা দিনে শুধু একজন নবীরূপে আগমন করি নাই আল্লাহ রবুল আলমিন আমাকে বিশ্ব মানবের সর্বশেষ শিখে গুরু উস্তাদ হিসাবে দুনিয়ায় পাঠাইয়েছিলেন আমাদের উস্তাদের নাম হল ইলা ইউ মোহাম্মদ মোহাম্মদার মোহাম্মদ তুমি খামারা খোদায়া তো আপনারা যদি বলেন হুজুর সাল্লাসম লিটারে নিরক্ষণ নবী অম্বি নবী লাহবারা জানেন না উনি আমাদের ও হবেন কি করে আপনাদের নিরক্ষর নবীমি মানুষ আপনি পর্ষণ কোথায় যে সারা পৃথিবীর মানুষের উস্তা হওয়ার দাবি করেন আপনি পর্ষন কোথায় আল্লাহ আমি বলেন তোমরা জানো না আমি হেরা ইউনিভার্সিটির মধ্যে বসছি আল্লা রস্তারে শিক্ষা দিচ্ছেন জিবাই ঘন্টা ফিরেছেন আমি আমার সাথে নাই আমি একাইহীন হেরা ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করেছি সাল্লা দুনিয়া কোন উস্তাদের কাছে কেন বললেন না তিনি কেন কোনো একাডমিক্যাল কোয়ালিফিকেশন নিলেন না তিনি হ্যারা ইউনিভার্সিটির মধ্যে আল্লাহর কাছে বসান কোনো মানুষের কাছে বলেন নাই কারণ মানুষের কাছে যদি বলতো এজ এ টিচার ছাত্র হিসাবে ছাত্রের সেই ওস্তাদের দাম লক্ষ লক্ষ গুণ বেশি হয় তাহলে রসুল্লা সে ওস্তাদের দাম বেশি হয়ে গেলেই আল্লাহ রসুলের মধ্যখান দিয়ে ওস্তাদ দু গেলেন তো এজন্য আল্লাহ কয়েক কোনো ওস্তাদের কাছে না পড়াইয়া আমার হাবিব্রে আমি নিজেই হ্যারাই ইউনিভার্সিটিতে পড়াইছি জোরে দু ই মোহাম মুরসু দেখুন কোথায় বলেন সোহা আরো বলেন সোহালা দেখাশোনা করবে আল্লাহি বলেন আমি অন্তকালের ফর মতো পর্যন্ত দুনিয়া নবি আসবে তবে আশির দুর্যমূর্তে আমি হইলাম নবী তারা হইলাম রসুল তারা আমার পক্ষে আমার অন্যদের কাছে আমার কথা পৌঁছিয়ে নিবি কিতাব একজন সাহাবি তারা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ হুজুর আমরা তো আপনার মা শুনি আখরি জমানোর আপনার মাহফিল শুনতে পারল না আপনার তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহর হজরতী আখরি জমানার দুর্যোগ মার মুহ আমার ওম্মারা যদি সেই জমানের একজন হকানি আলমের মাহ মধ্যে বসে তারা সরাসরি আমার মাহ বসলো আমরা যে আপনার মুখ খান দেখি আগের জমানায় আপনার দুনিয়া থাকবে না আপনার এটি মোহাম্মগুলি দুনিয়ায় তো মুখ খান দেখলো না আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহ আগের জমান্তে আমার সেই জমান একজন হকানি আলমের মুখের দিকে মহাব্বতের দৃষ্টিতে নজর করে তারা যেন সরাসরি নবীর মুখান দেখলো হাবিদ আল্লাহ রহ আমরা আপনার পিছনে নামাজ করি আপনি ইমাম আমরা মুক্তাদি। আখরি জমানের ওহম্মদুলি এক নামাজ আপনার পিছনে পড়তে পারলো না আপনার তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহ বলেন আমার সাহা আমার আখরি জমানার দুর্যোগময় আমার আমারা যদি সেই জমানের একজন হকানি আলমের পিছনে দাঁড়াইয়া এক নামাজ পড়ে তারা সরাসরি আমার পিছনে খেরাইয়া নামাজ আদায় করলো স্বামী দাঁড়ায় বলেন রসুল্লাহ ইয়া হাবিব্লাহ হুজুর আমরা আপনাদের সালাম সালাম দেয় আল্লাহ তাকে এক হাজার বছর নারে বেশি সালাম দিয়ে দিবে আমরা আপনার হাত ধরে মুসাফা করি আখির জমানার অনুভব বলি তো আপনার হাত খান ধরে মুসাফা করতে পারলো না আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহ হাবিব বলেন মান সাফা মানসাফা ফাহিফাহি কানা মাই ফেল যান না আখির জমানার দুর্যোগময় মুহূর্তে আমার অনুভব যদি সেই জমানার একজন হকানি আলমের হাত ধরে মুসাফা করি তারা যেন সরাসরি ডাইরেক্ট আমার হাত ধরে মুসাফো করলো আমার হাত ধরে জীবনে কেউ যদি একবার একদিন মুসাফো করে থাকে আমার অঙ্গত্রে বলে দিব স্যার আমি দুইজন এক বেস্টে থাকবইকে স্যার আর মাত্র কথা বলবো আমি পনেরো মিনিট ধৈর্য হারাই আর যারা যুদ্ধে মারা গেছে তাদেরকে আপনি ঘোষণা করেছেন আমরা যারা বাইসায় আগরি জমানার মোহাম্মদ গুলি আপনার সাথে যুদ্ধের ময়দানে যে শহীদ হতে পারলো না গাজী হতে পারলো না আপনার তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন সবাইকে আমরা আমাদের কত মহব্বত করতাম আল্লাহ হাবি বলে আমার সাপ আকার আমরা আমার অম্মকে বলে দিও আখি জমানার দুর্যোগময় মুহূর্তে আমার অম্মাতারা যদি হালাল কামাই দিয়ে মা বাপ স্ত্রী পুত্র পরিবার করে যদি ঘোর ঘোর দেয় তারা খেয়ে যদি খুশি হয় প্রতিটা লোকমায় আমার সাথে জেহাদে যাওয়ার স্বভাব পাবে আমি সে খেলোয়াতে সবেরা শীতকাল কিনে বাবা এত বছর খাইলাম শীতকালে বল মাছ কামাল না সচারা আব্বু বলছ না আপনি কষ্ট করে হালাল কামাই দিয়ে দেড়শো দুইশো টাকা দিয়ে একটা বল মাছ কিনছেন বাড়ির ঘাটা আব্বা হাতের মধ্যে নিয়ে কত হয়েছে ক দুইশো টাকা হয়েছে আব্বা আগলে বিয়ে কর দুইশো টাকা আগে লাগে তুই বুঝলি দুইশো টাকা দেওয়ার ঘরের দরজা নিচে আর মা আগলে বিয়ে কর বাগান কত হয়েছে ক আম্মু দুইশো টাকা হয়েছে কে বাবা রে বাবা মাছের বাজারে আগুন লাগিয়ে গেছে কি খুশি না বাজার ধরুন খুশি না বাজার মনে মনে খুশি সেরা আব্বা আমার কাছে দেন আব্বা আমার কেছে দেন দুজনের কারাকারি লেগে গেছে আপনার ছেলেরা বলতেছেন তুই মাথা ধর্মে এরকম নেতো দর্শ দুজনে সুন্দর করে নিয়ে আপনার স্ত্রীর কাছে দিল আপনার স্ত্রীর হাতে নিয়ে জিজ্ঞাসা করে কি করবো আপনি বললেন কয় টুকরে সুন্দর করে ঘো আবা খাইতে ছেলে মেয়ে খাইতে আর কয় টুকরে কপি দিয়ে সুন্দর করে একটু জোল করো বাইজান রান্না বাড়ি শুরু হয়ে গেছে অন্যদিন পাক শাক হয়ে গেলে আব্বা আম্মা ছেলে মেয়েরে দায়িত্ব পাওয়া যায় না আজ রান্না বাড়ির আগেই চারজন হাজির হয়ে গেছে বারবার জিজ্ঞাসা করে পাট হয়েছে কিনা আম্মু বলেন এবার খাবার দিছে খাবার এত খাইছে ছয়জনের খানা চার জনের খাইয়ে ফেলছি এরপরও জিজ্ঞাসা করে আরো বাত আছে কিনা আপনার স্ত্রীর কত কি ফেলি ছয়জনের বাস চারজন খাইয়া আরো বাত পাও আপনার আব্বা মা আই মা আরো কেজি আল্লাহ আপনার মা আল্লাহ খাওয়ার মন চাইছিল মন মতো খাইছি আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধবের যে পেট দেখা দেখ আব্বা এত বড় বল মাছ আনছে এত ভাত খাইছি আল্লাহ রাবি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে যতটা লোক মা তারা খুশি হয়েছে এক লোকের মা নাই বাপ নাই ছেলে সন্তান কিছু নাই ওই লোকটা মসজিদের মধ্যে এসান নামাজ পড়া মক্কা শরীর একটা নামাজ বিষয় সারা রাত্রে ওর মধ্যে সিরিজটা দিচ্ছে তার নিয়েছিল বিক্রি করে দিয়ে পয়সা হবে বাল বাচ্চার মধ্যে আমি খাবার নিয়ে যাব। এই দিন বসে বসে চারটা পর্যন্ত সিরা মধ্যে বসে বেচা কিনে করছে মনে রাখবেন ওই যায় বসে সারা রাত্রে সে এরকম রুলি সিরা তালার মধ্যে বাদার রোডে বসে বেশাই করছে একই ক্যাটাগরি রুলি মনে রাখবেন গায় না মারে সে বাজারে গড়লি তুই সিরাশালার মূল্য কোন দিক দিয়ে কম নয় মেহনতারা আমার কি আর পনেরো মিনিট সময় দিবে দিবেন আর দেখেন তো না মনে হয় সাইস শুধু সাইস পর্যন্ত যথেষ্ট আগামীকাল মনে হয় তা আরম্ভ হবে ইনসাড়া বলেন ইনসা আসল এখন সুন্দর করে পড়ুন হেমিনিস اماني روحي والسما اذا تلبروج واليوم الموعود وشاهد ومشهود بيقول سبحان الله ارجو بيقول سبحان الله او চার বস্তুর কষম খেয়ে দুই হাজার বছর আগের একটা ঘটনা শোনাবেন বলেন সহ রসুলের জন্মের পাঁচশো বছর আগে বর্তমান মিডিল ইস্টের এমন শহরে এক মর্মান্তিক লমহর্ষক দুঃখজনক ঘটনা ঘটেছিল আল্লাহর বুলোম চার বস্তুর কসমছে ওই ঘটনা আপনাদেরকে সময়েশন সভাল একশে গেল বড় দিন বুঝ বল আল্লাহ বলেন সেই ঘটনা যদি তোমরা শুনতে চাও তাহলে কোরআনের সুরে গুরু পড়ো ওই গুরুজের মধ্যে ওই ঘটনা আছে বলুন বলেন সোভাল আল্লাহ কসম খেয়ে করে চার বস্তুর কসম খেয়ে আল্লাহ এই ঘটনা আপনাদের শোনাবেন কি জন্য আমরা যখন কেউ কিছু বিশ্বাস না করলে কয় আল্লাহর কসম আল্লাহ কয় তোমরা আমার কসম খাও আমি খাবো কার কসম আমি চারটা বস্তুর কসম খেয়ে কথা বলবো তোমরা বিশ্বাস করো না দেখ আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি মানুষ তোমরা সারা দুনিয়ার মানুষ যদি মিছিল করে বলো আল্লাহ তোমারে আমরা মানিনা মানি না আল্লাহ এত আমার খোদার খোদাইত্যের মধ্যে কোন অসুবিধা হবে না আমি তোমাদের গোটে আল্লাহ তোমরা মানো আর না মানো তোমাদের নেতা মোহাম্মদ রসোল্লাহ আমারে আল্লাহ বাইনা কবরে শুয়ে রয়েছে রোজা তাকে রয়েছে একজনের মানায় আমি আল্লাহর জন্য যথেষ্ট হয়ে গেছি ও দুনিয়ার মানুষ সাড়ে ছয়শো কোটি মানুষ তুমি তুমি মিছিল করে বলো রসুল্লাহ তোমার নাহম চাল্লাহ মুহাম্মদ হামেদে তা আমি আমি মোহাম্মদ রসুল্লাহের নবী বলে মানছি রসুল্লা আল্লাহ বলে আমাদের নামাজ রোজা করে আল্লাহ বাসায় রাখছি বলেন নাম অনেক হুজুর আমি নামাজ পড়ে আমি রোজা রাখি এর ফলে অসুবিধা হয় আমি আর নামাজ রোজা করব না ওনাদের ধারণা যামরা আমরা নামানো আল্লাহরে বাসায় রাখছে সারা পৃথিবীর মানু যদি চিল তাপরে থাকে আল্লাহর কোন লাভ নাই সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহরে না মানে আল্লাহর কোন অসুবিধা নাই অসুবিধা আছে তোমরা মারো আর না মানো তোমাকে নুরু মানলি হয় আর তোমরা ওনারে মানো আর না মানো আমি আল্লাহ মানলি তো বলুন সব ভাল্লাহ এই প্রসঙ্গে হাকিম আলহাম্মদ মালান আসা বলে থানউর রহমতুল্লাহ আল্লাহ একটা ঘটনা লেখছে এই ঘটনাটা বললে আমি দশ মিনিটের মধ্যে মোনাজর দেব উঠু উঠু করে দিলাম মনে মনে কত দূর আমরা তো ভেশাব করতে যাই আমি আপনাদেরকে বলি বছর পঞ্চাশ বছর ওয়ার্স শুনছেন কোনো বক্তা আপনাদেরও বসায় রেখে ভেশাব করতে গেছে ধরে গেছে আজবন্দ পর্যন্ত কিন্তু আপনারা বসেন আমি ভেশাব করে এসেছি বুঝছি কোনো বক্তা কছে নাকি আপনারা বসেন আমার পায়খানা লাগছে তাহলে আমরা কবি একশো বছরের মধ্যে কথা কইলাম না আপনারা করেন কেগুলি বেহর নাকি সেরে আসতে না আমি যদি এখনো বলতাম বসে না আমি পেশাব করে আসি কই তো ওনার উশ নাই সেরিয়ে পারল না আমার ঘরে বসে তুই করতে গেছে কি আসবো আর পায়খানা করতে গেলে তো করবেন পাওগুলি মান না বাড়ি খাইছে তখন ইস্টম ডেলি ইস্টম ডায়েরি হয়ে গেছে আমার ঘরে ফালায় মনে গেছে পায়খানা করতে আমাদেরও খুব মারেন দুটি কিন্তু আমরা দোয়া আরম্ভ করলে তখন খারাপ লাগে আমার বন্ধু বান্ধব ধীরে দৃষ্টান্ত দিয়ে আল্লাহ করুন তাহলে তারা চিন্তা করা সুযোগ পাবে কর থানিবুর রহমতুল্লাহ লেখসেন ইরানে শিয়ারা বাস করে ইরানের সন্ধ্যেও আছে কিন্তু শিয়া হইল বারো আনি থেকে চোদ্দ আনি শিয়াদের মধ্যে উনিশটা গ্রুপ আছে কোন কোনো গ্রুপ আছে এক আস্থা কাফেস এগুলি ইমানদার না এই কথা কই দা থানিবুর রহমতুল্লাহ আলহ এটা ঘটনা সেটা হল সিয়ারা দশই মোহারমে মিছিল করে আমার দিকে দেখেন মিছিল করে একার সুরে দিয়া বোক কোবায় নেয় হাই হোসেন হাই ইমাম করতে করতে আপনাদের এলাকা এগুলি আছে আছে না দশে মহাত্ম লাল কাপড় মিছিল লাই করে না দশে এক পয়লা মহাদাবার থেকে দশ দিন পর্যন্ত ওজনে গোসল নাইন নামাজ লাইন তো ওজা নেয় করে পানিও নেয় না লাল আর কালার এই দুই রকমের কাপড় করে হাই হোসেন হাই ইমাম এগুলি করে আশ্চর্য তামসা এই দশ দিনের মধ্যে একক নামাজও করা যায় এই দশ দিনের মধ্যে ভেসাব করে ভাঁড়ি নেওয়া যায় এই দশ দিনের মধ্যে মাথায় কোনোরকমের তেল তুলও দেয় না ইরান একটা ইবাদত মনে করে আসে না আমাদের দেশে এক দল আছে তো ইরানের দল হল শিয়া এরা তো আমাকে মুসলমানের ভোলা বুঝ না বুঝে করে ইরানে হলো হলো করে খাঁটি শিয়া তারা দিন মিছিল করা এসাম নামাজের ভরা একটা বিচার বসায় হাকিম এরকম বসে জলাদ মোস্তা দিয়ে এক তলোয়ার নিয়ে খারায় আর মূর্তি বানায় পাঁচটা একটা হলো ইমাম হোসাইনের মূর্তি আর একটা বিবি ফাতেমার আর একটা হজরত আলীর আরেকটা রসুল্লাহ আর একটা আল্লাহ বলেন না এই পাঁচটা মূর্তি বানায় টেবিল ঘুরে আছে একজন সব লোক বসে হন বিচার হবে কারবালার বালার ময়দানে বিচার হবে এটা সিয়াদের একটা গুরু আর কি এটা আমাদের বাংলাদেশে নাই এটা ও ইরানে আছে একজন বাদী হয় একা মাননীয় আদালত আমাকে সূন্যী গেছে সে এরকম স্ত্রী বসে যেরকম আমাদের মা ফেলের মধ্যে হিন্দুরা আসে না আজ সব বসলে সম্মানের সহিত আমরা কেউ বাবা বসো ও সন্নিটা আরও দেখা দিয়েছে বয় বয় আমরা কি করি দেখ সন্নিটা বসে চাইছে একজনে যারা একা মাননীয় আদালত কারবার ময়দানে যে বোম হস মান্তিক ঘটনা হলো এর জন্য ইমাম কিছুটা দায়ী কারণ ওনারা এত লোকে নিষেধ করলো এরপরে উনি কেন গেল ওইখানে গন্ডগোল লাগাই উনি মারা গেছে এখন আবার সারাদিন হাই হোসেন হাই ইমাম করা লাগে বিদায় আপনি ইমাম হোসেনের বিচার করেন হাকিম রায় দেয় ইমাম হোসেনের মৃত্যুদণ্ড বলে না হজুবিল্লা আর এমনে করে কি ওই জল র ইমাম হোসেনের মূর্তিটা কোর্ট দেওয়ার দুই খন্ড করে ফেলে আর সব শেয়ারা হাতের মধ্যে তালি বলে নাউজুবিল্লাহ দেখছেন উপকাণ্ড ইমাম হোসেন শেষ করে হবে এবার কো মাননীয় আদালত কারবার ময়দানে যে লোম হর্ষক মারমান্তিক ঘটানো হয়েছে এর জন্য হাকিমকে কেন কয় যে উনি মরার সময় কেন ইমাম হোসেনে কয়ে গেল না খবরদার তুই তার বলার মজানের যাস না তোর দিদি মারি আলাপে কয়ে গেল রেখা বেদ ওনার দোষ আছে ওনার বিচার করেন হাকিম রায় বি ফাতেমার মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে ফাতেমার মূর্তি ঢেড়ে দল রাজ করুকরে করে ফেলে আর সব শিয়ারা হাতের মধ্যে তালি দেয় তালি দেওয়ার পর একটা মানুষ আদালত কারওয়ালার ময়দানের মর্মান্তিক ঘটনার জন্য হজরত আলীরও দোষ আছে কারণ হজরত আলী এত কত বলে গেল, ইমাম হোসেন দেখলো না খবরদার তুই কারওয়ালার ময়দানে যাসসিস না ওখানে গেলে কিন্তু তোর এজিদের গোষ্ঠী মারিয়া ফেলবে আমার এইখানে যদি করছে তুই ওখানে যাইসিস না হজরত আলী কেন বলে গেল, না এই জন্য হজরত আলীরও দোষ আছে বিচার করেন হাকিম রায় দেয় হজরতালের মৃত্যুদণ্ডে জল্ মাননীয় আদালত বুঝার চেষ্টা করে নাম কি বলতে চাচ্ছি করে দাম মাননীয় আদালত কারবাল ময়দানের এই দুহর্ষক ঘটনার মধ্যে রসল্লারও দোষ আছে বলেন নাউজুবুল্লাহ রসুল্লা কেন তার নাতিরে দেখে বলে গেল না যে কারালার ময়দানে রসুল্লা রসুল্লার বিচার করার এবার হাকিম রাজ্যের রসুল্লার ও মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে জল্লাদা রসুল্লার মূর্তিরে দুই করে ফেললো সব সিয়ারা হাতি হাতে তালি দেওয়া আরম্ভ করলো বলনা আল্লাহ মাননীয় আদালত এটা একটা দৃষ্টান্ত ইচ্ছা করলে কেমন হোসেন বাসাইতে পারতো না বাসালুনে খা বিদা আল্লাহরও দোষ আছে হাকিম রায় তো আল্লাহর মৃত্যুদণ্ড বলেন না এই বলে যখন নাকি দল্লা আল্লাহ যখন মারবে যখন সে তলোয়া রেডি করে আরম্ভ করছে আমাকে সন্নি লোকটা মাহফুলের মধ্যে ছিল সে লাভ দিয়ে ওইটা আল্লাহর বুকের মধ্যে নিয়ে দৌড় দেওয়া আরম্ভ করছে আল্লাহর মূর্তি নিয়ে দৌড় দিছে পিছনের থেকে শেয়ার কড় দর সে কিছুই সারে না কালি দৌড় ওখানে তো শিয়া অর্ষিত এলাকা আছে ওই শিয়া এলাকার মানুষদের দৌড়ে আর পিছিয়ে দিয়ে দৌড়িতে দৌড়ে তার শিয়া শূন্য অদূষিত এলাকায় চলে গেছে শিয়ারা পিছনে পিছনে যে দৌড়ে আর না এখন সুন্দর জিজ্ঞাসা করে কি তোর তো দত্ত হল লেখালে শেয়ার আমার ফেলতো তোরা আল্লাহ বাসাইছে হ আমার আল্লাহ বাসাইছে না আমি আল্লাহরে বাসাইছি এতক্ষণ যদি আমি বুক নিয়ে দর না দিতাম শেয়ার আল্লা রে মাই তো আমি এলাম আল্লা বাসায় আল্লাহ হামে দে আল্লাহর কোনো ঠেকা নাই এরপর আল্লাহ আমাদের উদ্ধার করার জন্য প্রসঙ্গে আজ থেকে দুই বছর আগে এমন এ মিডিল ইস্ট এই এমন শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার ধরো গোলাল আমিন বর্ণনা দিতেছেন বলন সভা এখন কি করব এই কোসাইতে গোসাইতে আমার এতক্ষণ লাগছে এমন শুরু হয় নাই বলন সভা শুরু হইলে উভয় দেখি ভূমিকায় গেল এগারোটা পর্যন্ত আসেন আগে লাগে বাজারে আনাজি কেলা উঠত তো কেউ যদি সাইডে কিনে করতো একটা ফাও দেন দিত এরকম আপনার গাছের কল আর দেন দিত দুই দিয়ে হাতি নিয়ে কয় দুই দিয়ে আমার তরকারি হবে আপনি মূল সাইডে নিয়ে নেন দিবে লোকটা দিবে যেরকম দিবে লোকটা হবে আসল না নিয়ে তুমি ফাও নাও কেউ দিদায় ফাও নিতে হলে তোমার আসল নিতে হবে কতটা বোঝেন নেই আমার বিদায় এত তো খালি বোমাই গেল আসল তখন ধরলাম না আসল আগামীকাল ধরবো ইনসা আরো তোরা বলেন ইনসাপ আমি ধোয়াপুর ঘাট দিয়ে সিরাজুন্দ্র গেছি এই যৌবনে সেতু হওয়ার আগে তো ঢাকার থেকে বড় নাস্তা করে দেয় গে সিরাজ ঘাটে এরকম খাড়া উঠতেছি দুই ভাষাতে খালি হোটেল হোটেলেরা হুজুর নাস্তা করে দেন হুজুর নাস্তা করে দেন তাম তো একটু উঠছে নি তারপরে করবা নেই একজনের আমার দোকানে নাস্তা করেন ফাও ফিরি মাংনা এটা আবার কি রুটি ফাও বাদি ফিরি ডাইল মাংনা আর তাহলে আপনি চলবেন কেমনে আপনি খাইয়ে দেখেন আমি কেমনে দেখি তা কি দোকানে বসতে রুটি দিতে দিয়ে ফা ফাও বাদে একটু দিয়ে তো ফিরি ডাইল দিয়ে তো খান আমি গেলাম আমরা তো মা বস্তি খাইতেছি দেখি তুমি করো কি অবধি খাও এসে ছোট্ট একটা ডিম পুষ করে এনে দিছে যে একটা হুজুর খান খান আর আমি তো ডিমের কথা খুলে তো না করলেও খান অসুবিধা হবে না দেখলাম যখন ডিম না খাই গালি গেল আরম্ভ করবে কবে মান দেখো খাওয়ার পরেন না ডিমটা খাইলাম আমি বুঝছি করবে নাকি খাওয়ার পর মুখ দর পর হজুর রুটি খাও বাজি ফিরি ডাইল মাননা ডিমের দাম করে আপনাদের এখন আমি হাত দেয় নেই খালি খাও হি মাননা এটি আপনাদেরকে শোনাইছি আগামী করলো আমার হায়ে বাঁচাইলে আপনাদেরকে আল্লাহ হায়েতে বাঁচাইলে সুরায় বুড়ুদের তপশ্রীর আগামী করলো আরম্ভ বিনস আরও যারা বলেন ইনসার তবে আপনারা নিজে আসবেন একজনে একজন করে লুট নিয়ে এসছেন তাহলে এক ডবল হবে এক ডবল হলে আমাকে মাঠটা ভরে দেবে আবার দেখেন দুইজন হলে একজনকে ফিরেই দিন না যে হুজুর করেছে একজন তুই বাড়ি যা তুই বাড়ি যা এই কথা না কারণ যারা গান শোনেন তারা আর একজনকে কয় এই গান শুনতে যাবি না কয় রিক্সা বাড়া নেই কয় দেবা নেই আমি সব কম বিড়ির পোষণ করে তাও দেবো কুফানের পয়সা নেই তাও দেবো সিগারেট খাওয়ারে চা খাওয়ার পয়সা কর তাও দেবো এত দিয়ে তারা হাড় করে আমি একটু গান শোনাই গুণা করাই আর আপনারা যদি একজনের রিক্সা করে নিয়ে আসেন একটা চা খা ব্যাপার একটা পান খাবাই বসে দেন সে যদি হেদায়ত হয় এখানে আলেমরা আছে আল্লাহর কষ্ট মৌলটা আপনাদের সারা জান্নাতে দিতে পারবে না বলুন তাহলে আনা যাবে না যেরকম আনা যাবে না একজনে একজন কমপক্ষে উপরে যে যত পারেন তাহলে মাহফিল্ডে বরবে আর আমার অনেক মানুষের মধ্যে কথা অল্প অল্প করে বেশি ভাল লাগে না বন্ধু বান্ধবদের নিয়ে আসবেন এক্ষুনি মনাজত হবে কেউ উঠবেন না বিশেষ জরুরি ঘোষণা ছেলে রাজা মেয়ে মেয়ে অসুস্থ ভারতে আছে তার বড় বসে যাই বাপ আছে আচ্ছা ভারতীয় চিকিৎসা দিনে বিশেষ জরুরি ঘোষণা আমি এ পর্যন্ত চিকিৎসা দিন বিশেষ জরুরি ঘোষণা আমি এ পর্যন্ত বিশ খান লিখছি এই কিতাব এলাকার অনেকের কাছে আছে এই কিতাবখানে আমি লিখি নাই আমার ছোট ছেলে পীর জাদা মাবু শাহ মাহবুবল আব্বাসী যিনি মাদ্রসা আলিয়ার ঢাকা থেকে তফসিন নিয়ে কামেল পাশ করে ইসলামিক স্টাডিজে এশিয়ান ইউনিভার্সিটির থেকে বি অনার্স এম করছে আমার সত্য ছেলে তার আম্মা নাই আপনারা অনেকে জানেন তার আম্মা রোহের মাখরাত কামনা করেছে সত্য এখন কিতাব লিখছে কিতাবখানার নাম হলো জান্নাতি রমণী আমি জিজ্ঞাসা তুমি এই নাম রাখলাকা সে বলছে আমার এই কিতাবের মধ্যে কোরআন হাতির সে জান্নাতি হবে এই জন্য বইয়ের নাম রাখছে জান্নাতি রাই দুই তিনটা কথা শোনাই একজন এক নারী চল্লিশ জন বলছে উত্তম বলেন একজন বদকার নারী এক হাজার বদকার পুরুষ সে নিকৃষ্ট বলেন নবজুবিল্লা একজন গর্ভবতী মেয়ের দুরাকাত নামাজ একজন গর্বহীন মেয়ের আশিরা কাত নামাজের সে উত্তম জোর কম আরও জোর বলেন এই একটা নতুন জিনিস আপনাদেরকে শোনাই এত বড় বই এটি আমার শোনা বা সময় নাই এটা আমিও জানতাম না আমার ছেলের লেখার পরে আমি জানছি আমার বক্তৃতা জীবন ছত্রিশ বছরে এই কথাটা আমিও জানতাম না যে মেয়ে লোক জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে খানা একাবার ঝাড়ু দেওয়ার সব দেবেন আমার মা বোন করতে ঝাড়ু দেয়নি বিসমিল্লাহ রহমানুর রহিমকে আল্লাহ আল্লাহকে ঝাড়ু দিয়ে খোদার খানা একাবার ঝাড়ু দেওয়ার সব আল্লাহ আপনাকে দেবেন জোর বলেন আরো জোরো বলেন সর্বশেষ একটা কথা বলে শেষ করি কোনো মহিলা যদি তো স্বামীর একচিলি পান বানিয়ে দেয় আর স্বামী খায় যদি খুশি হয় আল্লাহ রবকে সারা রাত্রে তাহাজ এখানে যদি আমার কোন চাষা থানের কথা শুনলে খালি খেতে পড়াবেন আর আমার কোন ভাই আপনার বাবী যদি খেপে খালি পানের কথা গুলি বুঝে পড়াবেন দেখবেন পানের খিলি বানায় রেডি করে রাখবে গোয়ালম গো একজন ডাক্তার আছে ওনার নামটা ডাক্তার গোলাম মুস্তফা এম